শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ সন বারোশো উননব্বই তেরোই অগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাড়ি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাঁহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাঁহার চোখ অশ্রুপূর্ণ হইতো। তিনি পূর্বে ব্রাহ্মসমাজ ভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন কেদারাজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাহিয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্ত হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাঁহার পাদমূলে বসিয়াছিলেন ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্ছিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জব ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধু পান করতে করতে আধো আধো গুনগুন করে ওস্তাদ বেশ গান গাহিয়া ছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন বিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি বলিতেছেন সব পদ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে উঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়ে উঠতে পারো আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সব্বাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর অন্তরে টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট কোলে তাঁকে ডাকে আবার অতি ছোট শিশু ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে একটা পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম